শিরাত নবীর আলোচনার এই পর্বে আমরা ছিলাম কত সপ্তাহে দিনার মহাজের কাউকে কাউকে ধোকা দিয়ে মক্কায় নিয়ে আসার একটা চেষ্টা তারা চালিয়েছে তাদের মেধে একজন ছিলেন আইয়াস এবং আরেকজন ছিলেন হিসাম আহ এবং আয়াসকে ধরে নিয়ে এসে তাকে ইসলাম থেকে তারা সরিয়ে ফেললো আটক করে রাখল পরে আল্লাহ তালা ওনাকে তৌফিক দিলেন হেদায়ত করলেন এরকম আরো কিছু লোককে তখনও মক্কায় কষ্ট দেওয়া হচ্ছে হিজত করতেও দেওয়া হচ্ছে না তখন ওরা সাল্লা হিজত করেননি তিনি আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় আছেন এই সময় তিনি যখন নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লা নামাজ পড়ে তিনি দোয়া করতেন আল্লাহ তালার কাছে বিশেষ করে ফজরের পরে তিনি কনুদ করতেন আমরা যদি দোয়া কনুদ করি ভিতরের পরে তিনি যখন ফজরের কেরাত ফিনিস করতেন তারপরে তিনি যেতেন তাবির থেকে মাথা উঠানোর পরে নির্যাতিত আছেন ও সালামাশাম ও আইয়া শির নাম ধরো ধরে বলেছেন আরো বলেছেন জেনারেলি আল্লাহ। কষ্টে নিপতীতে আসে তাদের হাতে নিগৃহীত হচ্ছে আল্লাহ তাদের সবাইকে আপনি নাজার দান করেন ওদের হাত থেকে তিনি আরেকটি দোয়া এসেছে তিনি প্রায় দোয়া করতেন আল্লাহ ও সালাম রবি ও দাফল মুসলিম তাদের তিনজনের নাম নিয়ে আর মুসলিমদের মধ্যে যারা দুর্বল অসহায় নির্যাতিত অবস্থায় আছে মুশ্রিক যারা মুশ্রেকদের হাতে কষ্টে আছে তাদেরকে তাদের হাত থেকে উদ্ধার করুন আল্লাহ আল্লাহ যাদের কোন উপায় নেই রাস্তা বের করতে পারছে না কিভাবে তাদের হাত থেকে মুক্তি পেয়ে তারা হিজরত করবে একজন যিনি আবু হজাই ফারি আল্লাহ আনহুর কৃতদাস ছিলেন মুক্ত তিনি হিজরত করেছেন এবং তিনি প্রথম দিকে যখন মদিনা হিজরত করেন রসুল্লাহমের আগে তখন তিনি মোটামুটি মদিনায় মুখ ছিল অনেকে মুসলমানরা চুজ করেছেন ইমাম হিসাবে নবী করি ইম সাল আলামের হিজরতের আগে সালেমে এই যে মা আবি হদাইফা তিনি অল্প কয়েকজন সাহাবিদের মধ্যে অন্যতম প্রথম দিকে যারা কোরআনের বিশেষ পারদর্শ ছিলেন বিশেষ অংশ যারা মুখস্থ করেছিলেন এইভাবে মদিনা ওনার নেতৃত্বে নামাজ হচ্ছে মক্কায় কিছু লোক নির্যাতিত আর নবী করিম সালাম ইতিজারে আছেন কখন আল্লাহ হুকুম করেন এলাও করেন আপনি এখন হিজরাত করবেন শুধু এই অপেক্ষায় আছেন আল্লাহ তালার মন সামর্জি হচ্ছে সবাই নিরিবিলি পার হয়ে যাক দুই চারজন ছাড়া এরপরে কারণ ওনার গায়ে সহজে হাত দিতে ওদের চিন্তা করতে হয় ফাইনাল একটা অ্যাটেম্প তারা নেবে তারপরেই তিনি হিজরত করবেন তার আগ পর্যন্ত তিনি আব্বাস রাজিয়াল আসেন এবং অন্যান্য লিডাররা করা এসে তাকে হিসাব করতে হয় তো উনি মোটামুটি সেইফ আছেন কিন্তু বাকি সাহাবিরা সেইফ না তিনি ছিলেন আল্লাহর হুকুমে তারা আস্তে আস্তে সবাই নিরাপদ জায়গায় পার হয়ে যাক তারা দেখা গেল যে প্রায় সবাই চলে গেছে শুধুমাত্র আবু বকার নির্দেশে এখনো হিজরত করেন নাই আলী রাজম্যান আর আবু বাকু যদিও মুরব্বী পর্যায়ে কিন্তু তিনি কয়েকবার হিজরত করতে চেয়েছেন রসুল্লাহ সাল্লা সালামকে নিষেধ করেছেন না আপনার সময় আসবে আপনি এখন থাকেন আর তারা খুব অসুস্থ ছিলেন রুগী ছিলেন বড় হয়ে গেছেন হাঁটতে পারেন না অথবা এরকম দুই চারজন তাদেরকে কাফেররা আটকে রেখেছে হিজরত করছে দেয় না ওনারা ছাড়া মোটামুটি বাকি সব মুসলমান হিজরতের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে লুকোচুরি করে লুকিয়ে লুকিয়ে জানিয়ে পারেন চলে গেছে আবুকের দিল্লা তেমনি কয়েকবারই বলেছেন ইয়ারাসুল্লাহ আমাকে হিজরতের পারমিশন দেন আমি চলে যাই তিনি বললেন ওনারা কে তাল আপনার জন্য আল্লাহ একজন করবেন। তা আবুবাক মনে মনে আসা সঙ্গী কে হবে উনি ছাড়া ওই সঙ্গী যদি পেয়ে যায় তাহলে কোন কথাই নাই আর কি এসেছে আবহাওয়া দিলা যখন রেডি হয়ে গেলেন মোটামুটি আপনি তাহলে করবেন না আমি আশা করছি সহসাই আমাকে পারমিশন দেওয়া হবে সহসায় আল্লাহর কাছ থেকে আমার জন্য পারমিশন চলে আসবে আবহাওয়া আর তখন বললেন ও হালতার তিনি বললেন আপনি কি সত্যি এটা আশা করছেন সহসা ঘটে যাবে তিনি বললেন না আম খুব অচিরে এই হুকুমটা চলে আসবে আবহাওয়া তখন রাজি আল্লাহ আহু চিন্তা করলেন হয়তো আল্লাহ তালা ওনাকে তৌফিক দেবেন সঙ্গী হওয়ার জন্য এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তখন তিনি থেমে গেলেন আর হিজরা এদেরকে ভালো খাবার দাবার দিয়ে তাজা করে রাখছেন জানি করতে হবে রেডি করে রাখছেন একটা ওনার জন্য আর একটা রসুলের জন্য চার মাস থেকে রেডি করে রাখছেন এই ওনার রেডি করার চার মাস পরে হিজরাটের পারমিশন আসবে এখন এই হিজরতের কাণ্ড দেখে শুধুমাত্র রসুল অসুস্থ করে রাখা এখন মাথায় বুদ্ধি খেলছে যে এখন তো তারা সবাই চলে গেলো মদিনায় ওদের তো বিরাট শক্তি হয়ে গেল মদিনার আনসার এবং খাজরাজের অনেকগুলো লিডার সহ অনেকেই ইসলাম কবুল করে ফেললো এবং মক্কা থেকে তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার অনেকে চলে গিয়েছে এখন তো মনে হচ্ছে মোদিনা তাদের শক্তি ক্রমান্ব বাড়তে থাকবে এখন তারা যদি আবার একত্রিত হয়ে যায় নবী মোহাম্মদ সাল্লা যদি তাদের ওখানে চলে যান তাহলে তো তাদের তো বিরাট নেতা পেয়ে যাবে অনেক শক্তি হয়ে যাবে এবং তারা চাইলে মক্কার আক্রমণ করতে পারবে কারণ মোদিনার লোকেরা ভালোই যোদ্ধা প্রকৃতির লোক মদিনার এই কবিলাগুলোকে আশেপাশে কোন আরব দখল করতে পারেনি যখনই এসেছে তারা মোকাবিলা করেছে এবং মদিনার স্ট্র্যাটেজিক লোকেশন পজিশন ভৌগোলিক অবস্থান এমন অন্য কোনো জায়গা থেকে গিয়ে মদিনা আক্রমণ করে দখল করা খুব সহজ কাজ না আর মদিনার লোকেরা দুই গ্রুপে যুদ্ধ করে তারা যুদ্ধে এক্সপার্ট হয়ে বসে আছে। নিজেরা নিজেরা যুদ্ধ করে আওসার খাজরাজ মোটামুটি ভালো যোদ্ধাদাতি হয়ে তাদের আর্মি ট্রেনিং ভালোই আছে এখন যদি মোহাম্মদ ওখানে নিরাপদে হিজরত করে তাদের নেতৃত্ব গ্রহণ করে ফেলে তবে মোকাবিলায় আশেপাশের লিডারদেরকে তারা ডাকলো এবং তারা ডাকার জন্য যে জায়গায় বসলো এই জায়গাকে বলা হতো দারুন্না দুঃখ এটা ছিল দারু কোসাইবেন এই কয়েক পরিচয় ছিল তার যেটা তাদের অ্যাসেম্বলির মত ব্যবহার হতো তার মৃত্যুর পরেও মক্কার লোকজন তাদের অ্যাসেম্বলি হাউস হিসাবে এটাকে ট্রিট করেছে যে কোনো বড় ধরনের জাতীয় ইস্যুতে তারা সবাই সেখানে একত্রিত হয় এটার নাম হলো দার দোয়া এবং এটা ছিল কোন দিকে আপনার সামিয়ার দিকে যেতে এখন তো সামিয়া টামিয়া সব আউট হয়ে গেছে এবং একটা গেইট ছিল গত দশ বছর আগে গেটটা ছিল দশ বছর আগে ওইটার গেইটার নাম ছিল দার দোয়া আর বাবুন্না দোয়া সামিয়ার দিকে যেতে একটা গেট ছিল বাব দোয়া এখনো ওই গেটটা বোধ নাই কিং আবদুল্লা এক্সটেনশনের ভিতরে পড়ে গেছে সম্ভবত আমরা আমি নিজে গেটকে অনেকবার ব্যবহার করেছি সামিয়া যেতে তো ওই দারুণ থেকে সামনে গেলেই তাদের একটা বিরাট হল ছিল এখানে তারা বসে বসে তারা এই জরুরি বিষয়ে আলাপ আলোচনা করতো তখন তারা একটা মিটিং ডাকলো এবং এই মিটিং এর নাম দিলে তারা পরে ইতিহাসে এই মিটিং এর নাম হলো জাহমা জাহমা মানে ভিন লোকে লোকার বিরাট মিটিং তাদের ভিড় হয়ে গিয়েছিল ইয়াহা সবাই এসেছে এই জরুরি মিটিং এ মোহাম্মদকে নিয়ে তাদের বিশাল একটা সিদ্ধান্ত নিতে হবে আর এই মিটিংটা ছিল সফর মাসের ২৬ ছাব্বিশ তারিখে বৃহস্পতিবার সেটা নবগতের ১৪ চোদ্দতম বৎসরে মানে তেরোতম বৎসরে শেষের দিকে তেরো বছর পার হয়ে গেছে মহরম সফর ১৩ বছর পার হয়ে সফরের মধ্যে তারা এই মিটিংটা করল দিকে হিজরতের ধারা কন্টিনিউ হলো এই তিন মাসে প্রায় সব মুসলমানই হিজরত করে ফেললেন এই তিন মাস হিজরতের দ্বিতীয় আঁকাবার শপথের তিন মাস পরে মিটিংটা হচ্ছে আর এই মিটিংটার পরেই হিজরত করে ফেলছেন মিটিং তাদের কোন একজন লিডারও এবং গণ্যমান্য বুদ্ধি সম্পন্ন তারা কাউকে মিস করেনে সবাই কি তারা নিয়ে এসেছে এই মিটিং কে মিস করতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত হবে বনি আব্দ শামসিল লিডাররা বনি নাও ফল থেকে শুরু করে আবু জহল আবুল হাউবা সাইবা এভরিবডি সেখানে আসলো তারা তারা মিটিং এ বসেছে এখন হঠাৎ করে দেখে যে তাদের মিটিং এর দরদার গাইতে এসে গেছে একজন মুরব্বী খুব মুরব্বী কিসিমের এক লোক সেখান জলিল আলাইহে বাক্তুন খুব শক্ত একটা পাগড়ি মাথার মধ্যে দিয়ে মোটা পুরু কাপড়ে বিরাট এক বুঝর্গ একজে তাদের ওখানে হাজির হঠাৎ করে এই লোককে তারা কেউ না কাল উমানি শেখ এই শেখ ক্ষেত্রে কোথেকে আসছেন আপনি কোথাকার আপনার কোন চিনলাম না আসতে তো কয়েক দিন লেগে যাবে কত সাতশো আটশো মাইল দূরে হম তারা মনে করলো কি জানি কেমনি তার খবর পাইতে যাই হোক তখন সে বললো যে আমি এসেছি আপনাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শরীর হওয়ার জন্য শুনতে তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ আর যদি সুযোগ হয় আমি গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ দিতেও পারি খুবই কনসার্ন আমি নিজেও এই জন্য আমি এসেছি তো তোমরা অ্যালাউ করলে আমি তোমাদের মিটিংয়ে থাকতে পারি কালো আল ফাঁক হল তাল নো প্রবলেম ওয়েলকাম আসেন বসেন আপনি তো ভালো পরামর্শই দেবেন আশা করি এখন কথা বলা শুরু হয়ে গেল মিটিং এর এজেন্ডা শুরু হয়ে গেছে একজনে বলে বসলো এই লোকটা কথা উল্লেখ করে আমরা সেই যে গন্ডগুলো আমাদের সমাজে লাগিয়ে দিল ফেতনা সৃষ্টি করলো আমাদের সমাজটাকে একটা বিরাট রিস্কে নিয়ে আসলো আপনারা সবাই দেখতে পেয়েছেন তারা মদিনা হিজরত করেছে মদিনা লোকরা তাকে সঙ্গ দিয়েছে এখন আমাদের আশঙ্কা হচ্ছে আরো লোক যোগার করে বেড়ে সে আমাদের উপরে উল্টা কোন আক্রমণ করে আমাদেরকে উৎখাত করে বসে ফেতা এখন আসো সবাই মিলে পরামর্শ করো আমাদের জরুরি সিদ্ধান্ত নিতে হবে তো তাদের মধ্যে একজন লিডার আবুল বলে বসলো ফিল আমার হচ্ছে তাকে শক্ত লোহার শৃঙ্খলে আবদ্ধ করে রাখো আলহ আর দরজা বন্ধ করে দিয়ে বন্দি করে ঘরের মধ্যে একদম বন্দি করে রাখো সুরক্ষিত দুর্গের মতো জায়গায় বন্দি করে তাদেরকে সেখানেই মৃত্যুবরণ করতে হয়েছে তারা কিছু করতে পারেনি আশা করা যায় তার ওই অবস্থা হাতাই হল মৌত ওখানে ধুকে ধুকে বন্দিখানায় এসে মরুক আমরা নিরাপদ থাকি তাকে আর মুক্ত বিহঙ্গে চলতে দেওয়া যাবে না কারণ সে আমাদের জন্য আরো লোক করবে আরো দাওয়াত দেবে আরো ক্ষতিগ্রস্ত করবে তার লোক বাড়াবে এখন বলে নজর কথা আছে এই প্রস্তাবের বিষয়ে কি কথা লাহে নাহাদাই এটা কোনো রায় হলো না এটা কোনো পরামর্শই হলো না এটা কোনো প্রস্তাবই হতে পারে না হুকমা তা তাকে বন্দি করে রাখলে এভাবে একটা কোন জায়গায় তারা দিয়ে খবর চলে যাবে তার সঙ্গী সাথীদের কাছে যে আমাদের নেতাকে কষ্ট দেওয়া হচ্ছে এমন হবে হতে পারে তারা সংখ্যা জোগাড় করে টোকের তারা আসবে বিরাট শক্তি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এসে তাকে মুক্ত করার জন্য আমাদের এখানে তারা অভিযান চালাবে হয়তো তারা কামিয়াব হয়ে যেতে পারে এই রিস্কে যাব কেন ক্ষমা খাত এটা কোন প্রস্তাব হতে পারে না এইটা ঠিক না অন্য কোন প্রস্তাব থাকলে দাও আরেকজন প্রস্তাব দিলে এখন নখরিজ হমিমবাহ ধরে না আমাদের এখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া আমাদের দেশ থেকে এই এলাকার চৌহদ্দিতে সে আর আসতে পারে না যেন তো এই বলা মুসিব অন্য টাকা গিয়ে সেখানে যা করে করুক আমরা তার থেকে নিরাপদ হয়ে যাব এখন নাজ শেখ বলে আল্লাহর কসম এটাও কোনো ভালো প্রস্তাব হল না বেকার প্রস্তাব দিয়েছে ক্ষমাকে তার যে সুন্দর কথা বলতে পারে কথার যে পটু তার কথার যে জবান শিরিন জবান মিষ্টি জবান দিয়ে যেখানে যাবা পাঠাবা সেখানে লোক তার তালে পটাইতে থাকবে পটাইতে থাকবে তার অনুসারে বানাতে থাকবে তারপরে কোন কোন কবিরা জোগাড় করে এসে পরে একটা বিরাট অ্যালায়েন্স করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে আবার এখানে পুনর্বাসিত করে আমরাই আউট হয়ে যাব তোমরাই আউট হয়ে যাবা ন ন এটা হবে না এখন কি করতে হবে তাহলে আবু জাহাল এতক্ষণ শুনলো আবু জাহাল বলে আমার কি আমার কাছে একটা মক্ষম প্রস্তাব আছে খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে যেটা তোমরা এখন কেউ তার ধারে কাছে যাওনি সবাই বললো মা হুয়া আবার হাকাম। তাকে তো আবুল হাকাম ডাকে জ্ঞানের বা আর আল্লাহ ইসলামের কারণে তার নাম করে দিয়েছেন আবু জাহাল যে আমাদের প্রত্যেকটি কবিলা সাব কবিলা ট্রাইব থেকে একজন একজন করে করাই বংশের বহু উপবংশ আছে প্রত্যেক বংশ থেকে একজন যুবক শক্তিশালী সুঠাম দেহের অধিকারী দেখতে শুনতে মারানসরী ভালো বংশের এইরকম আমরা প্রত্যেক বংশ থেকে একজন একজন করে এক দজন হোক আর বেশি হোক আর কম হোক জোগাড় করবো তারা একসঙ্গে সবার হাতে আমরা তরবারি দিব তারা তরবারি দিয়ে এক সঙ্গে সো অবস্থা রাতের বেলা মোহাম্মদকে অ্যাটাক করবে প্রত্যেকেই তরবারি এইভাবে দিয়ে কোপ দেবে একসঙ্গে কোক দিয়ে তাকে কয়েক টুকরা করে ফেলবে এবং তারপরে কি হবে বনু হাসেন মোহাম্মদের কবিলা তো আছে তখনো তারা তখন কোন কবিরের বিরুদ্ধে একলা অ্যাকশন নিতে পারবে না তারা দেখবে সমস্ত বড় বড় কবির এখানে আছে সবাই মিলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে কার্যকরী করেছে খুনি এক কবিরার লোক তাদের সঙ্গে তারা যুদ্ধ করবে বা বুঝাপা করতে আসবে তা হবে হবে না সবার বিরুদ্ধে যুদ্ধ করার মতো মোহাম্মদের কবিলা শক্তি নাই এই শুনে এখন শেখ নজর ইসলাম বলে আ এই এইটাই হচ্ছে রাইট প্রস্তাব এর মোকাবেলা কোন প্রস্তাব আর কনসিডারেবল নয় এইটাই রাইট প্রস্তাব হয়েছে দ্যাটস রাইট তার বুদ্ধিমত্তার সঙ্গে যখন এটাকে সেটাকে করে ফেলল সবাই মিলে বলে ঠিক আছে আমরা সবাই একমত হয়ে গেলাম তাই করা হয়ে গেল সবাই তাদের বাড়িতে চলে গেল রাতের বেলা এই সিদ্ধান্ত কার্যকরী করতে হবে আজকে রাতের মধ্যেই অথবা সকালে ঘুম থেকে উঠলে পরের দিন ফার্স্ট রাত্রে গিয়ে ঘেরাও করে রাখবে সকালে যেই প্রথম প্রত্যসে তিনি ঘুম থেকে উঠবেন তারা এই সিদ্ধান্ত কার্যকরী করবেন তো এই সিদ্ধান্ত হয়ে গেল তার ঘরে চলে গেল ইতিমধ্যে আল্লাহ তালা নবী করিম সাল্লামে কে খবর দিলেন সুরা আল আনফল তিরিশ নম্বর আয়তে এসেছে সে খবরটা ইদ করু বিকাল্লাফারে কউ ইউরে করু যখন তারা ষড়যন্ত্র করছিল যারা কাফের গণ ষড়যন্ত্র করছিল আপনাকে বন্দি করে রাখবে অথবা হত্যা করবে অথবা থেকে বহিষ্কার করবে এই সমস্ত প্রস্তাবগুলো যখন তারা ষড়যন্ত্র আকারে নিয়ে আসছিল আল্লাহ তো সব দেখলেন ওয়াম করুন তারা ষড়যন্ত্র করছে আর করছে ওয়াম করুল্লাহ আর আল্লাহ তারা ষড়যন্ত্রের মোকাবিলায় প্লান করছেন পরিকল্পনা করছেন আল্লাহ হচ্ছেন অতি উত্তম পরিকল্পনাকারী তাদের পরিকল্পনা তাদের ষড়যন্ত্র করার মতো উত্তম জ্ঞান কি আল্লাহর আছে কি পরিমান আছে এরপরে তারা আবার যেটা যদি কথাবার্তা বলে রাত সারা রাতের ব্যাপী সকালে উঠে আসলে তাকে কি কোপায় মেরে ফেলবে না বন্দি করে ফেলবে এগুলো কথাবার্তা হচ্ছে স্টিল ওই তারা গেল আল্লাহ তালা খবর গুলো সব নবী করিম সালেন এখন পৌঁছাই দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তখন হৃদরতের অর্ডার এসে গেল এর আগেই অবশ্য এপ্রে অভ্যাস রাধি আল্লাহ আনহুমা বলেন একটা হাদিখে যে রসুল্লাহ সাল্লাম যখন বেমাক ক্যামা উমিরা বিন হিজরা উং জেলা যখন হিজরতের অর্ডার হয়ে গেছে আল্লাহ ওনাকে নির্দেশ দিয়েছেন মানে ইশারা দিয়েছেন হিজরত করতে হবে কিন্তু সেটা আল্লাহ তালা ওনাকে তখন দেননি ওই সময় থেকেই আসলে তিনি রসল্লাহাম হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে ড্রা করছেন কি ড্রা করছিলেন তিনি যেটা এসে সুরা আল এসরা বা সুরা বানী ইসরাইলের আশি নম্বর আয়াতে ওই আয়াতি করে পড়তেন সে আয়াতি ওয়াল্লি মিলনা দু সুলতান হে আমার রব আমাকে সত্যের ভিতরে সত্যের এলাকায় সত্যের দরজায় আমাকে ঢুকিয়ে দেন হকের হ্যাঁ যেটা টুস সেই জায়গায় আমাকে ঢুকিয়ে দেন আর আমাকে বের করে নেন সত্যি হকের বের করার তরিকা দিয়ে আর আমার জন্য আপনার কাছ থেকে আল্লাহ এমন অথরিটি বের করে নিয়ে আসেন যেটা আমার জন্য সহায় সহায়তাকারী হবে অর্থাৎ হক তরিকায় আমাকে মক্কা থেকে বের করেন আর একটা হকের জায়গায় আমাকে পৌঁছিয়ে দেন যেখানকার অথরিটি সমস্ত শক্তিগুলি আমি পাব আমার এই দিনের কাজের সহায়তা করার কাজে লাগবে এই তিনি করে যাচ্ছেন তারপরে তখন তিনি সিদ্ধান্ত নিলেন দুইজন তো বাকি আছে হিজরতের বাকি আলী রাদ আহু এবং আবু আবুক রাহন দুইজনকে তিনি রাখছেন কেন সঙ্গী সঙ্গীসাথী হবেন আর আলী কাজ আছে একটু পরে আমরা সেটা দেখবরা তাকে দুঃশনি করে ওনার আইডিওলজি ওনার ধর্ম ওনার আদর্শ তাদের পছন্দের বাইরে কিন্তু টাকা পয়সা শোনা গনা আমানত রাখার জায়গা দ্বিতীয়টা নাই কার কাছে আছে দেখা যায় যে ইসলামের কারণে দুশ্মনী করে কিন্তু ওই ব্যক্তিকে তারা বিশ্বস্ত মনে করে এই ব্যক্তি অনেস্ট কিন্তু ইসলামের আদর্শ তাদের পছন্দ হয় না এই কারণে তাকে হত্যা করতেও রাজি আছে আজকে আমার বিছানায় শুয়ে থাকতে হবে তাদেরকে ধোকা দেওয়ার জন্য যে উনি চলে যান নাই তারা তো রাতে অন্ধকারে ঘেরাও করে ফেলতেছে আর যদি দেখে যে বিছানা খালি উঁকি ঝুঁকি মারি দেখে তালে মনে করব উনি তো চলে গেলেন বিছানা দিয়ে ধাওয়া করবে এই জন্য নবী করিম বিছানার মধ্যে সবুজ মকমলের একটা কম্বলের মত ছিল একটা শীত তিনি ব্যবহার করতেন বলে যে এইটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকো তারপরে তিনি হৃদরতের অর্ডার আসলো তিনি কনফার্ম হলেন জিবরিলামের কাছে যে মান ইউ হাজ ইউর জিবিলাম এসে বললেন তিনি বললেন যে কে আমার তিনি নবী করিম সাল্লা সাল্লামকে এই খবর দিলেন আবু কারাদুকে তিনি খবর পৌঁছিয়ে দিলেন আহ গেলেন ইশা এই বিষয়ে আয় সারাদহা হাদিস বলেন তিনি তখনও ছোট মানে বিয়ে হয়েছে রসুল সাথে অলরেডি মক্কায় তো তিনি বলেন লম আল্লাহ আমি ছোট থাকতে বড় হয়েই যখন হুশ হয়েছে তখন থেকেই দেখি যে আমার মা বাবা নবী করিম সালামের দিনে ইমান এনে ফেলেছেন এবং আলাইনা ইয়া তিনাফিহ রসুল আবা পর বিভিন্ন বিষয় উনি সবচেয়ে নির্ভরযোগ্য সাথী সবচেয়ে নির্ভরযোগ্য সাহাবী একদিন আমরা বসে আছি আমার বাবার ঘরে হরাত করে ঠিক দুপুর বেলায় একদম দৌড়ে এসে বললো আবাদ আনুক আমার পিতাকে হ্যাঁ যে আপনার ঘরে চেহারা ঢেকে দুপুর বেলা লু হাওয়া চলে চেহারাকে ঢাকে কে ঢাকে এত গরম হাওয়া এই যে সৌদি আরব লোকেরা স্কাফ পরে দেখছেন না কিছুটা আসলে চেহারা ঢাকার জন্য কানতান ঢাকার জন্য গরমের লু হাওয়া হিট করে তো তো বেশি গরম হয়ে গেলে লোকেরা চেহারা আরো ঢেকে ফেলে এই চেহারা গরমে পুড়ে যায় অনেক সময় যে একজন লোক চেহারা ঢেকে আসতেছে দুপুর বেলা আপনাদের ঘরে আসলে তিনি খবর আবাদের আনুকে দেওয়া হল আহ যে এই সময় সাধারণত তিনি আসেন না তিনি একটু সন্ধ্যার দিকে আসেন আবার একটু সকালের দিকে আসে। কিন্তু আজকে তিনি ঠিক ভরা দুপুরে এসেছেন আর আবকার আনহুকে তিনি বললেন নিশ্চয় আসেন মাথা ঢেকে আসছেন চেহারা কাভার করে আর এই সময় দুপুর বেলায় নিশ্চয়ই কোন বিরাট খবর আছে আয় সারাদা বললেন তিনি এসে দর্দার নক করলেন আস্তে করে নবী করিম সাল্লা ঢুকলেন দিয়ে আব্বার্দিন বসা ছিলেন ওই চকিতে নবীম সাল্লাহ বসে দিলেন তিনি চকিতে বসলেন আর আমি আসি আব্বর আছি আমার বোন আসমা আছেন পাশে আর কেউ নাই নবী করিম সাল্লাহাম বললেন আব্বুকার আনুকে আখরে মানে দেখা আপনার এখানে আর যারা লোকজন আসে একটু বের করে দিন প্রাইভেট কথা আছে তা আব্বরুল্লা আনু বলেন আমাকে অলরেডি অর্ডার করা হয়েছে আমাকে চলে যেতে হবে হিজরত করতে হবে তাহলে ওদের মিটিং আগের রাত্রে হয়েছে পরের রাত্রে তারা এই ডিসনকে কার্যকরী করবে দুপুর বেলায় তিনি ডিসন দিতে এসেছেন তো আবু বা আশ্রহা আমি কি সঙ্গে থাকব থাকবো আপনার তিনি বলেন আশ্রহা যে আপনি সঙ্গে থাকবেন আয় সারাদা আনহা বলেন আবা বা কি আমি দেখতে পেলাম আমার পিতা আবু বাকার এই কথা শুনে শুধু কামছেন আর কামছেন কেন কাঁদলেন ওমা কন্তু আহ আর ইবকি মিনাল ফারাহ আমি এর আগে দেখি নেই যে খুশিতে মানুষ এরকম করে কাঁদতে পারে কিসের খুশি বলেন তো সারা রাস্তা উনি আর আবুবাক্কা আর কেউ সঙ্গী নাই তিনি সম্পূর্ণ সঙ্গ পাবেন এই খুশিতে কামছেন হাত তারা এইতো আবাবাক্ষার ইবকি বিনাল ফারাহ আমি দেখলাম যে আমার আব্বাকে এই প্রথম জীবনে দেখলাম একজন মানুষ খুশিতে আপ্লুত হয়ে কানতে পারে আমি কিছুটা ওই রকমই পেয়েছিলাম আমি এই দুটোকে একদম ভালো মানের উঠ ভালো করে এগুলাকে খাবার দাবার করিয়ে উ মানে ভালো করে এগুলাকে মানে পুষ্টি খাওয়া দাওয়া করিয়েছি আপনি একটা নেবেন আর আমি রেডি আছে আছে সেটা কি আমি নবী করিম সালাম পে করলেন এবং তিনি একটি উঠে এগ্রি করলেন এখন যেতে হবে সোজা রাস্তা দিয়ে তো যেতে পারবেন না যেতে হবে উল্টা পাল্টা রাস্তা দিয়ে এখন তখন রাজপথ ছিল না হায়ার করে এখন ওনারা পরামর্শ করেন কাকে হায়ার করবেন তো হায়ার করার জন্যে পাওয়া গেলে একজন তার নাম হচ্ছে বনি দাইলের একটা লোক তার নাম হচ্ছে আবদুল্লাহিন উরাই হ্যাঁ দিয়ান ভালো করে চেন তাকে হায়ার করলেন পয়সা দেবেন ভাড়ায় এবং তারা ওনার কাছে দুটো উট দিলেন এই দুটো উটকে নিয়ে তিনি ওনারা বুঝতে পারলেন যে এই লোকটা বিশ্বস্ত কিছু লোক আছে অমরসিদর মধ্যে বিশ্ব চালক মাঝে মধ্যে পাওয়া যায় পাওয়া যায় না আমার যে তাকে কথা হলো যে তুমি এই দুটা উঠকে নিয়ে অমুক সময় গাড়ে সাউরের ওখানে নিয়ে হাজির হয়ে যাবা আর গারে সাউর পর্যন্ত এই যে সাউর গুহা এই গুহা পর্যন্ত ওনারা উঁটে করে যাবেন না রাতের অন্ধকারে ওনারা হেঁটে হেঁটে পার হয়ে চলে যাবেন আর সেখান থেকে যখন গাড়ি সাউর থেকে নামবেন নামলে কোন জায়গায় এই উটওয়ালা এই ভাড়াটিয়া লোকটা দুইটা উঠকে নিয়ে হাজির হবে সে জায়গায় ওনারা করে ফেললেন বলো যে তিন দিন পরে তিন রা আজকে রাত্রে কথা হবে আজকে রাত্রে কথা হলো তিন রাত্র পরে থার্ড নাইটে পরে তোমার সঙ্গে আমাদের অমুক জায়গায় দেখা হবে দুইটা উঠ নিয়ে আসবা সেখান থেকে আমরা রওনা করে দেবো এরপরে আসি যে নবী করিম সালের ঘর কে ঘেরাও করে ফেললো পরবর্তী রাতে বেশ কিছু যুবকের হাতে একটা একটা করে তারা নবী করিমসম চতুর্দিকে ঘরটাকে তার ঘেরাও করে ফেললো এবং এদের মধ্যে আবু জাহালো আছে হাকাম এ আস আছে উমাই এ বিন খালাফ জামা আস তো আদি আবু লাহাব উবাইবিনালাফ নজর নাম করা মক্কা তাদের হাতে তারা তাদের জন্য নিশ্চিত নিচ্ছি নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। তখন আবু জাহাল তাদের সমাবেশে যারা ঘেরাও করতে গিয়েছে ওদেরকে লক্ষ্য করে বক্তৃতা করলো বলল। অনুসরণ কর তাহলে তোমরা আরব দেশের সবচেয়ে সব আরব দেশের বাদশাহ পেয়ে যাবা আরব আদম সবাই তোমাদেরকে বাদশাহ বানিয়ে ছাড়বে সমস্ত দিদির ক্ষমতা তোমাদের হাতে এসে যাবে সুন্দর বাগান আছে এরকম বাগান নাকি পাওয়া যাবে মরে গেলে কেমের দিন এই তার তাকে ফলো করলে এত কিছুর সুসংবাদ সে আমাদেরকে দিল আর বলল কি ও ইমু কান আলুম আর তার কথা না শুনলে তোমাদেরকে জবাই করা হবে তোমাদের দুনিয়াতে শাস্তি আসবে তোমাদের মৃত্যুর পরে তোমাদের সেখানে নাকি তোমাদের জন্য এমন আগুন তৈরি করে রাখা হবে যেখানে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে সে এইগুলা গল্প করেছে না থ্রেট দিয়েছে ধোকা দিয়েছে আমাদেরকে আমরা কি পলা পান নাকি তার কথায় মরে যাবো আজকে আমরা তাকেই শেষ করে দেব সহকারে করিমেন যে তারা অলরেডি এসে গেছে ঘেরাও করে ফেলেছে তিনি কানে কানে আলী রাজনাকে বললেন নেম আলা ফেরাশি তুমি আমার বিছানায় শুয়ে যাও ও তাল আখদর আর আমার ইয়ামানি সবুজ মখমলের যে ল্যাপটা আছে যে কম্বলটা আছে এটা গায়ে দিয়ে মাথা মোড়ে চেহারা মোড়ো দিয়ে শুয়ে দাও এখন আলিরা ভয় লাগার কথা না ওনাকে হত্যা করতে আসে উনি মনে করছে এই ব্যাথাটাকে হত্যা করে দেবে কথা বলে আলী রাজ আনু নিয়েছেন তিনি কে বলছেন যে না আমি আমার ভয় লাগে ইত্যাদি তারপরেও তিনি তাকে সুসংবাদ দিচ্ছেন আলী রাদ হিমত করছেন তিনি পিসপা নন তারপর তিনি বললেন হুম তিনি বলে দিলেন তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না তুমি নিরাপদ থাকবে যদিও আলী রাদু বিচলিত নন কিন্তু তিনি তাকে নিরাপত্তা দিলেন অভয় দিলেন নবী করিম সাল্লি সাল্লাম নিজের ঘর থেকে আবু বকর আদি আলম ঘরে দিকে রাতের অন্ধকারে হলেন কিভাবে হলেন তারা তো ঘেরাও করে রেখেছে কেমন কোনখান দিয়ে যাবেন আল্লাহ নির্দেশে তিনি কি করলেন এক মুষ্টি বালি হাতে নিলেন বালি মাটি হাতে নিলেন নিয়ে তিনি আল্লাহ তালার কোরআনের তালাওয়াত করলেন কোনো কোনো রেসের শাহাতিল বলে ফুঁ দিলেন আর তাদের মধ্যে ছুঁড়ে মারলেন হাতে প্রত্যেকের চোখে গিয়ে বালির কণা পৌঁছে গেল আর তিনি তখন কোরআন গুলো তেল করছেনমিল্লাহ রাহিম হাকিম আলা জি লাল জি জি রহিম লিত দির কৌ মম্ম উ দি র আব উহম ফাহম গফিন লকদ হকল কৌল আলা আক্ষিম ফাহম পর্যন্ত তিনি পড়লেন নয় নম্বর আত পর্যন্ত নয় নম্বর আট আেরি ইম্পর্টেন্ট ওয়াল নামিম বাইনে আই দি হিমসাদা ওয়িন খালফি হিমসাদা আমি তাদের সামনে বাধা সৃষ্টি করলাম এবং পেশনে বাধা সৃষ্টি করলাম ব্যারিয়ার সৃষ্টি করলাম তাদের চোখকে ঢেকে দিলাম তারা দেখতে পেল না তারা কোন দিকে তাকাইলে দেখতে পাচ্ছে না তাদের চোখকে আল্লাহ তালা কিছু দিয়ে কাভার করে দিয়েছেন আল্লাহর কুদূরের অভাব আছে আমা আম এরপরে আয়াতগুলো পড়া শেষ হয়ে গেলে তখন তিনি সুখ আবার দিলেন সবার চোখের মধ্যে বালু সবে সবাই কছলানো শুরু করে দিয়েছে এবং কি তাদের মাথার মধ্যে তারা বালি কণা পেয়েছে আর তিনি এই ফাঁকে দিয়ে চট করে তাদের বুহ ভেদ করে বেরিয়ে গেলেন এবং আবহ করা তালা আনহুর ঘরে পৌঁছে গেলেন তারা কেউ না আল্লাহ সবাই চোখে অন্ধ করে দিলেন তিনি আগে থেকে ইন্তজারে আছেন তিনি অলরেডি রেডি হয়ে আছেন আয় সারাদি আল্লাহ আহা বলেন যে আমরা জাহাজ আমরা সংক্ষিপ্ত সফরের যা কিছু দরকার সব আগে ইরেদি করে পোটলা বেঁধে রেখেছি সামান্য কিছু খাবার দাবার থেকে শুরু করে নবী করিম সাল্লিস এবং আবু করিট করলেন ওনার ঘরে এসে অতপর ওনারা বের হলেন মিন খাউ খালে আবি ফি দহরে বাড়িতে ঘরের কোন মেইন দর দিয়ে বের হলেন না উপরে দিয়ে একটা সুরঙ্গর সিদ্দিরের মতো আছে। ওখান দিয়ে পেছনে দিয়ে জাম্প করে বেরিয়ে ওনারা রওনা করে দিলেন হাত রাহুমা আহাদ আশেপাশেও যদি কোন বাড়িতে কেউ গিয়ে যেন না দেয় ওনারা এতটুকু অবলম্বন করলেন আর রওনা করে দিলেন ঘর থেকে বের হয়ে মদিনার দিকে নয় মদিনার বিপরীত দিকে মদিনা ওনাদের দিকে উত্তর দিকে কিন্তু ঘর থেকে বের দক্ষিণ দিকে রওনা করলেন কেন বলেন খবর যখন ফাঁস হয়ে যাবে তখন তারা তো মদিনার দিকে দৌড়বে উত্তর দিকে যাবে কোথায় দেখো আমাদের পাওয়া যায় সবাই ক্ষতি শুরু করে দেবে আর উনি চলে গেলেন দক্ষিণ দিকে গাড়ে গিয়ে নিরাপদ আশ্রয় তিন দিন থাকবেন এদিকে তাদের ক্ষুজি শেষ হয়ে যাবে তাহলে রসুল উল্লাহ সালাম শুধুমাত্র আল্লাহ উনাকে সাহায্য করেছেন আর উনি কোনো চিন্তা ভাবনা করার নাই তা নাকি নিজেদেরকে চিন্তা করতে হবে সব খালি আল্লাহ ফের ফেরে করাই দিলে তো আমাদের দায়িত্ব কি নিজেদেরকে চেষ্টা ভাবনা সব তারপরে আল্লাহ সাহায্য আল্লাহ করেন আল্লাহ হেল্প করেন আমি দুশ্মনের মোকাবেলায় আসি আরে আল্লা বাসা দোয়া পড়ছি আল্লাহ আমার হেফাজত করবে দুঃশনের সামনে দিয়ে চলে থাকি এটা তো হয় না খুব সিরিয়াস কেসে অবশ্য উনি ঘরে যখন ঘেরাও হয়েছেন তখন আল্লাহ তালা স্পেশাল হেল্প লেগেছে তিনি বালিশ ছুড়ে দিয়েছেন এটা আল্লাহ তালা ওনাকে ইঙ্গিত করেছেন তখন তার কোন বিকল্প ছিল না যেখানে আছে সেখানে তিনি শুধুমাত্র বরং তিনি পরিপূর্ণ একটা স্ট্র্যাটেজিক হিসাবে সুন্দর স্ট্র্যাটেজি অলয়েজ ব্যবহার করেছেন এবং সেখান থেকে আমাদের সুন্নত যে উম্মত নিজের কাজের জন্য উম্মতের কাজের জন্য এই সমস্ত ভালো টেকনিক সব সময় চিন্তা ভাবনা করতে হবে যেটা তাদের জন্য নিরাপত্তা হেফাজতের কারণ হবে শুধু আল্লাহর ভরে তাওয়াক্কল একথেষ্ট না আল্লাহর ভোর তাওয়ালও করতে হয় আবার ডাক্তারের কাছেও চিকিৎসার জন্য কি ক করে? এভাবে শুধু ডাক্তারের কাছে গিয়ে আপনার বলি যে ডাক্তারের হাতে চিকিৎসা নাই চিকিৎসাকার হাতে আল্লাহর হাতে এটা উচিলে মাত্র তা দুটোই ইমানের সঙ্গে মিলে কোনোটাই সাংঘর্ষিক নয় তিনি যখন মক্কা থেকে আবকরা ঘর থেকে বের হয়ে মক্কা শহর পার হয়ে গেলেন গারে শরের দিকে এখন তো গাড়ে শাওর অনেক ছোট ছিল এটা তো বেশ দূরে তখন কয়েক মাইল দূরে মক্কা শহর যখন পেরিয়ে গেলেন তখন তিনি মক্কা দিকে তাকালেন খুব কষ্ট লাগছিল দিলের মধ্যে এই মক্কা শহরে তারা জন্ম হয়েছে লালিত পালন হয়েছেন বড় হয়েছেন এই মক্কাকে উনি অনেক ভালোবাসেন একে তো যেকোনো জন্মভূমি মাতৃভূমি সবার কাছেই প্রিয় নিজের ছোট কালের খেলাধুলা জায়গা সবকিছু আপন এলাকা তার মধ্যে সেই জন্মবুজি হয় মক্কা আল্লাহর ঘর ইব্রাহিম আল ইসলামের সেই ঘরের সেই গোষ্ঠীর মানুষ তিনি সেটার আমাদের তুলনায় ওনার ওই দুঃখ কষ্ট অনেক বেশি হওয়ার কথা না এত পবিত্র ভূমি আল্লাহর ঘর ছেড়ে উনি চলে যাবেন আরেক জায়গায় এটাকে সহজ কষ্টের বিষয় তিনি মক্কার ঘরের দিকে তাকালেন তাকে আল্লাহর কাছে লক্ষ্য করে বললেন তুমি আল্লাহর সবচেয়ে উত্তম জমিন এই পৃথিবীর মধ্যে যতগুলো টুকরা আছে তুমি সর্বোত্তম টুকরা ও আহাবো আর ইহ তুমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম একটা ভূমি আমি অন্য কোন জায়গায় চলে যেতাম না তিনি অন্য একটা হাজি এসেছে ইলাইয়ে কত পবিত্র না তুমি এই ভূমিটা কত প্রিয় ভূমি তুমি আমার কাছে আমি আবাস ভূমি হিসেবে গ্রহণ করতাম না চলে যাচ্ছেন কিন্তু আল্লাহ তালা ওনাকে এই কষ্ট ট্যার পেয়েছেন সুর আল কাসের পঁচাশি নম্বর আয়াতে কোরআন নাজিল করেছেন কোরআন আপনাকে দিয়েছেন তিনি আপনাকে এই ভূমিতে আবার ফেরত আনবেন আপনি বলুন আমার রব তিনি ভালো করে জানেন কে হেদায়তকে নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গমরাহিতে লিপ্ত আছে আপনার তিনি আপনাকে দিয়েছেন দিয়েছেন। ওহি আর ওরা তো সুস্পষ্ট গোমরাহিতে থেকে তারা বলে আমরা হচ্ছে সাদানাতুল বাইত আমরা আল্লাহর ঘরে খাদেন কিন্তু আল্লাহর ঘরে খাদেন হওয়ার উপযুক্ত কে সেটা আল্লাহ ভালো করে জানেন সময়ের ব্যাপার মাত্র আপনি আবার ফেরত আসবেন এভাবে তিনি গাড়ে সাউর দিকে রানা হয়ে গেলেন গারে সাউরে যখন ওনারা ঢুকলেন ঢোকার আগেই আবু বকার আনহা আনহু তিনি আহ ওনারা ওখানে তিন দিন ছিলেন তিন রাত যখন গুহার প্রবেশ মুখে পৌঁছেছেন আবু বকরিউ আনহু নবীকার সঙ্গে বললেন মেকানিয়ালাকালগার আপনি ঢুকবেন না আগে আমি আগে ঢুকে আপনি একটু জানান সব ঠিকঠাক আছে কিনা আমি চেক করে আসি সাপ আছে না বিচ্ছু আছে কিছু আছে দেখে আসি নিজের মাথার উপরে সমস্ত বিপদ নিচ্ছেন আবুকার অতবার তিনি গেলেন সব চেক করলেন তারপরে আহ বললেন যে ইয়ারসুল্লাহ সব ঠিকঠাক করেছি একটা ছিদ্র আছে ছিদ্রটাকে ডিল করতে হবে এটাকে আবার তিনি ডিল করলেন বন্ধ করলেন পলবেন এরপর আসন আপনি এখন গুহার মধ্যে চলে আসেনা ঢুকলেন এবং দেখলেন কিছু খাওয়া দাওয়া করা খোঁজ খবর রাখা এগুলোর কিছু অ্যারেঞ্জমেন্ট আবু বাকর এমন ভাবে আগেই করে রেখেছেন প্রথমত ওনার ছেলে আবদুল্লাহ একজন আছেন আবদুল্লাহ ইবিন আবি বাকর তাকে উনি এভাবে বলতেন সন্ধ্যা নেমে আসলে সেই এখানে চলে আসে গোপনে হেঁটে সারা রাত্র কিছু খাবার দাবার নিয়ে আবার তিনি এখানে থাকতেন ঘুমাতেন এই দুজনের পাশে আবার সকালে সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে থাকতে আবার চলে যেতেন গিয়ে সারা দিন সারাদিন মৎস্য মৎস্য কাফেরা কি করে না করে ওনাকে কোন দিকে খুঁজতে যায় তাদের আলাপ আলোচনা সর্ব কি হয় সমস্ত কিছু রিপোর্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় আসেন দেখছেন নবী করিম সাল কিবে প্ল্যান করেছেন আবার উনি যে আসেন আর যান সেটাকে আবার কিভাবে তোর টার পাই কি না কারণ আরো দেশের লোকেরা আবার মানুষের হাঁটা দেখে চিনে ফেলে পায়ের এখানে কে হেঁটে গিয়েছে বালুর মধ্যে দাগ আছে পাযে দাগ দেখে চিনে কোন তারা আমাদের মতন ফার্মের মুরগির মতন মানুষ অবস্থা না তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে যুদ্ধ করে মানুষ হয়েছে এমন কিছু স্কিল তাদের ছিল এখন মুশকিল যদি ধরে ফেলে যে এখান দিয়ে একজনে গিয়েছে এরকম যায় পায়ের দাগ এটা কার পায়ের সঙ্গে মেলে এটা তো আবহাওয়া খুঁজে বের করে ফেলবে তখন তার জন্য আরেকটা বুদ্ধি করেছে মানুষ। সে আবার ছাগল চড়াতো আবহাওয়া জেলা আনুন তাকে বলতে তুমি প্রতিদিন সকালে সকাল সকাল ছাগল চড়াইতে চলে আসবা আস্তে আস্তে এই গাড়ে সাউলের দিকে এই রাস্তার মধ্যে আসবা উপরে উঠে না নিষ্পর্জুর আসা যায় বালির উপরে ওই যে ছেলে আসা যাওয়া করে যাওয়া সকাল উঠে যায় এই দাগ যেন না পায় ছাগলের উপর দিয়ে হাতাই নিয়ে আসে দাগ গুলা নষ্ট হয়ে যায় ছাগল চড়াইতে আসতেছি ছাগল চড়াইতে কত পাগল যায় অসুবিধা কি এটা তো আর কেউ খোঁজ খবর নেবে না কিন্তু এই ছাগল চড়াইতে এসে আবার সে কি করে ছাগলের দুধ দোহাইয়া ওনাদের গুহার মধ্যে দিয়ে আসে আর তাজা দুধ ফ্রেশ খাবার দেখেন কি করেছেন আবুকার তারপরেও আবার খাবার লাগে আসমা আনহা তিনি নিজে খাবার ঘরের থেকে রেডি করে তিনি নিয়ে চলে যেতেন রাতের অন্ধকারে পৌঁছে দিয়ে আসতেন মাঝে মধ্যে এই কাজ করেছেন এভাবে করে আবু বাক রি আল্লাহ তালহু নবী করিম সাল্লা সাল্লামকে ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে মাল সম্পদকে কে জন্য যেন ব্যবহার করেছেন ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে সেটা আর বেশি করে শুনবো আল্লাহ তালা তফিক দিলে